স TV বাংলা মানবতার Samadhan আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা পূর্বের বিষয় যে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের সকলের উপরে সমানভাবে ফরজ বিষয়গুলোর ব্যাখ্যায় আমরা যাব ইনশাআল্লাহ এক নম্বর বিষয় ছিল আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন তৃতীয় বিষয় হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম সম্পর্কে জ্ঞান অর্জন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের আমরা ফরজিয়াত এখান থেকেই পাচ্ছি যে কবরে ফিরিস্তা জিজ্ঞাসা করবেন মান রব্য কা তোমার রবকে অর্থাৎ ফিরিস্তা রব সম্পর্কে জানতে চাচ্ছেন বা জানবেন रब सम्पर् केवलम्र के बोल व्यक्ति बोलते जो व्यक्ति रब सम्पर्जन कर दुनिया रब सम्पर् कुरान हादिसर भल्लासूल दान से ज्ञान जरा अर्जन करवलम्र जवाब दीपे हमारा द्वितियों पर्व शुने प्रश्नगुलर जवाब सबा आवई बोलते परे আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম এত সহজ উত্তর হওয়া সত্ত্বেও সবার মুখ দিয়ে কিন্তু এই উত্তরগুলো বের হবে না এ সম্পর্কে আমরা রসুলল্লা সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস থেকে অবগত হয়েছি রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম বলেছেন কাফিরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন কাফির জব দিবে হা হা লা আদরি আমি এই প্রশ্নের কোনো জবাব জানি না আফসোস আমি এই প্রশ্নের জবাব জানি না এভাবেই উত্তর আসবে কাফের পক্ষ থেকে অথচ আমরা এই কথা সবাই জানি বিশেষভাবে বাংলাদেশে এবং ভারতবর্ষে যেখানে মুসলমানের সংখ্যা অত্যন্ত বেশি কোনো কোনো এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকা আমরা দেখে থাকি এ এলাকায় যে সমস্ত বিধর্মীরা বসবাস করে তারা সকলেই কিন্তু মুসলমানদের মতোই জানে আমাদের রব আল্লাহ এমন কি আল্লাহ শব্দটাই জানে এবং দিন হলো ইসলাম নবীর নাম মুহাম্মদ সাল্লা আলহি আসাল্লাম অথচ কবরে বিধর্মীরা বলতে পারবে না রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কেন এটা হলো রব সম্পর্কে স্বচ্ছ এবং সঠিক যারা জ্ঞান অর্জন করেছিল তারাই কেবল বলতে পারবে অন্যের পক্ষে বলা সম্ভব নয় যদিও দুনিয়াতে জানত আল্লাহ শব্দ সবার রব আল্লাহ সকলের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু কবরে বলতে পারবে না এমনিভাবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম থেকে হাদিসে সাব্যস্ত হয়েছে মুনাফিকদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মান মনর্বা মা দিনুকা অমন নাবিয়ুকা। তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে প্রত্যেকটা প্রশ্নের জবাবে একটা লম্বা চওড়া বক্তব্য বা লম্বা চৌড়া একটা বাক্য ব্যবহার করবে কিন্তু এই সংক্ষিপ্ত শব্দটা মুখে আনতে পারবে না তারা বলবে সে মান কার প্রশ্নের জবাবে বলবে সেমেতুন ফকুলত আমি তো দুনিয়াতে লোকদেরকে এই বিষয়ে বলতে শুনতাম আমিও বলেছি কিন্তু এই মুহূর্তে তো মনে পড়ে না অথচ মুনাফিকরা আল্লাহ এবং ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের নাম কতবার উচ্চারণ করেছে এটার কোনো হিসাব নিকাশ নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের যুগে মুনাফিকরা পর্যন্ত পাঁচ অক্ত সালাদ পড়তো জাকাত দিত হত অমরা করত দোঁয়া করত অথচ তারা বলতে পারবে না রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কেন এটা এই জন্য যে আল্লাহ তোবার কতলা সম্পর্কে তারা সঠিকভাবে জ্ঞান অর্জন করে নাই আল্লাহকে তারা সঠিকভাবে দুনিয়ায় চিনে নাই। যারা আল্লাহকে সঠিকভাবে দুনিয়ায় চিনে নাই তাদের পক্ষে কখনো রব্বি আল্লাহ বলা সম্ভব নয় অথচ দুনিয়াতে তারা এভাবে আল্লাহ সম্পর্কে ইমান পোষণ করত। আল্লাহ তো বড় কথা বলছেন বিল্লাহি আবিল ও মাহমি অনেক লোক তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এবং পরকালের প্রতি ইমান এনেছি অথচ তারা মমিন নয় এরা আজান দিয়েছে এরা সালাদ পড়েছে আল্লাহর কত বর্ণনা সুরা এবং কেরাতের ভিতরে তারা পড়েছে অথচ কবরে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথাটা তারা বলতে পারবে না এমনিভাবে যত বিধর্মী দুনিয়াতে আল্লাহর নাম জানতো ইসলামের নাম জানত নবীর নাম জানত কারই মুখ দিয়ে জবাবের সময় বের হবে না রবি আল্লাহ দিনিয়াল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম এর কারণটাই হচ্ছে যে আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে নাই আল্লাহর দিন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে নাই নবী সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে নাই তো এখনই আমরা আপনাদের সামনে আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞানগুলো ব্যাখ্যা করব অবশ্যই আমাদেরকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের অর্থই হচ্ছে আল্লাহ তর কতলাকে যথাযথভাবে চেনা আল্লাহ তবর কতলার হক বুঝে হক আদায় করা আমরা সাধারণত যে কোনো অপরিচিত ব্যক্তি সম্পর্কে কিছু প্রশ্ন করে তার পরিচয় জানার চেষ্টা করি যেমন আমরা বলে থাকি আপনিকে অথবা উনিকে এরকম প্রশ্ন করি উনি কোথার থেকে এসেছেন কোথায় থাকেন যদি অনুপস্থিত হয় তাহলে তার সম্পর্কে আমরা প্রশ্ন করি উনি কেমন মানুষ ইত্যাদি ইত্যাদি প্রশ্নের মাধ্যমে আমরা একজন অপরিচিত মানুষ সম্পর্কে জ্ঞান অর্জন করি আমরা মুসলমানরা অনেক মুসলমান আল্লাহ সম্পর্কে এই প্রাথমিক জ্ঞানটাও অর্জন করি নাই অবশ্যই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে এই বিষয়ে আমাদেরকে জানতেই হবে আল্লাহকে আল্লাহ তো বর্তাল সম্পর্কে আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যিনি আমাদেরকে সৈন্য থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তো বড় কতলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তো বড় কতলা আমাদেরকে নানান ধরনের নিয়ামত দ্বারা প্রতিপালন করে থাকেন আল্লাহ তো বড় কতলা তার পরিচয় সম্পর্কে কোরআনের ভিতরে বিভিন্ন আয়াতে তিনি বর্ণনা তুলে ধরেছেন যেমন একটি আয়াতে আল্লাহ বলছেন সুরা বাকারা একুশ নম্বর আয়াত তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও লা আল্লাহ কুম যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ তুবরকতলা হচ্ছেন তিনি যিনি সমস্ত মখলুকাতকে শূন্য থেকে তৈরি করেছেন তাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তরকতলা তাদেরকে অস্তিত্ব দান করেছেন অন্য একটি আয়াতে আল্লাহ তুবরকতলা বলছেন ইউনুসের তিন নম্বর আয়াত ইন্নাফি আল আর্শ ইউদিরুল আমর নিশ্চয় তোমাদের সৃষ্টি করেছেন আসমান ও জমিনকে ফি সি তামিন ছয় দিনের ভিতরে আলাল আর্শ ইউদাবিরুল আমর অতঃপর তিনি আরসের উপরে সমুন্নত হয়েছেন তিনি সব কিছুকে পরিচালনা করে থাকেন মামিন শফিমিনী তার কাছে কোন সুপারিশকারী সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া তিনি হলেন আল্লাহ তোমাদের রব ফুদুহু অতএব তোমরা তার এবাদত করো আফালা তাদের করুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না সে আল্লাহ তো বড় আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং তিনি আমাদেরকে নানান ধরনের নিয়ামত নানান ধরনের অনুদান আমাদেরকে দিয়ে তিনি সুখী সমৃদ্ধ করেছেন আমাদেরকে বেঁচে থাকার সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তো বড় কথা বলছেন ওয়াইনতা আল্লাহা তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও তাহলে কখনোই সেগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না অতএব আল্লাহ তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদেরকে তিনি প্রতিপালন করে থাকেন আমাদেরকে তিনি দেখাশোনা করে থাকেন সমস্ত মখলুকাতকে পরিচালনা করে থাকেন আল্লাহ তবরকতলার পরিচিতির ওপরে আল্লাহ একটি সুরাই নাজিল করেছেন কোরআনের ভিতরে সুরাটির নাম হচ্ছে সুরা আল এখলাস আল্লাহ কথা বলছেন এই সুরাটি নাজিল হয়েছিল এমন সময় যখন কাফির এবং মুশেকরা আল্লা রসুল সাল আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করেছিল সিফলানা ইলাহাকায়া মুহদ হে মোহাম্মদ আপনি যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে আল্লাহর প্রতি ইমান আনার কথা আমাদেরকে বলছেন সেই আল্লাহর পরিচিতি আমাদের কাছে তুলে ধরুন তখন আল্লাহ তো বরকতলা তার পরিচয় তুলে ধরে এই সুরাটিকে ন করেছিলেন প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমাদের বিরতির সময় এসে গেছে ইনশা আমরা একটা ছোট্ট বিরতির পর আমাদের বাকি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ আসসালামালাইকুম বরহমি বারকাত আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী ওয়া অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই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 समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ देखून दर से सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सतट टी अल्लाहारहये और आन संश्लिष्ट किनतेषय गु आलोचित रुमुले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 প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী বিরতির পর আবারও আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে এলাম আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কাফির মুশ্রিকদেরকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন সে সময় কাফির মুশ্রিকরাও আল্লাহ তোমার ও কতলার পরিচিতি জানার জন্য প্রশ্ন করেছিল এভাবে ইম্ন কাসিরের ভিতরে এই বিষয়ে আমরা পেয়ে যাব যদি এই সুরাটির সবাবুর নজুল বা নাজিল হওয়ার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করি তারা রসুল্লা সালামকে প্রশ্ন করেছিল মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আপনার ইলাহ আপনার মাবুদের পরিচয় তুলে ধরুন তখন আল্লাহ তবরকতালা এই সুরাটি নাজিল করেছিলেন কুল হো আল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক আল্লাহুসমাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী লমিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফাদ এবং তার সমকক্ষ কেউ নেই প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনারা তর্জমা শুনলেন তর্জমা থেকেই আমরা আল্লাহ তবরকতলার একটি পরিচয় জানতে পারছি তিনি এক এবং তিনি অমুখাপেক্ষী আল্লাহ তবরকতলার পরিচয়ের সাথে আমরা কিন্তু রসুল সাল্লাহ আলহিসাল্লামের শিক্ষা দেওয়া রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন সেটাকেও মিলিয়ে দেখব কারণ আল্লাহর কোরআনের তফসির হচ্ছে উত্তম তফসির হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের হাদিস এখানে আমরা আল্লাহ তরকতলার যে পরিচয়টা পেলাম সুরায় খাসের ভিতরে এই পরিচয় অনুযায়ী আল্লাহ তরকতলাকে মর্যাদা দান করতে হবে যদি আমরা পরিচয় পাঠ করি কিন্তু মর্যাদা না দান করি তাহলে সেই ক্ষেত্রে এই পরিচয় জেনেও আমাদের কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না আমাদের ভিতরে অনেক মুসলমান এই সুরা পাঠ করি এই সুরা আমরা তেলাওয়াত করি এমনকি তর্জমাও আমরা জানি এই সুরার প্রথম কথাই হল উল্হ আল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক অথচ সে আল্লাহ এক তেলাওয়াত করছি কিন্তু আমরা বাস্তবে আল্লাহকে এক বলে অনেকই বিশ্বাস করছি না আমরা হয়তো সালাদ পড়ছি এক আল্লাহর জন্য মসজিদে যাচ্ছি তখন আল্লাহকে স্মরণ করছি আল্লাহর জন্য সলাদ পড়ছি কিন্তু অনেক হতভাগা মুসলমান দোঁয়ার জন্য বিভিন্ন আড্ডা খানায় তারা চলে যাচ্ছে মাজার দরবার দরগাহ ইত্যাদিতে যে তারা দোঁয়া করছে তা আল্লাহ এক আমরা কিভাবে বিশ্বাস করলাম এই যে পরিচয় জানলাম আল্লাহ এক সর্বত্রই তো আল্লাহ এক থাকবে সব ক্ষেত্রেই তো আল্লাহ তো বড় কতলা এক শুধু সালাতের ক্ষেত্রে আল্লাহকে এক মানব অথচ অন্য ক্ষেত্রে আল্লাহকে আমরা এক মানছি না প্রার্থনার জন্য আমরা চলে যাচ্ছি বিভিন্ন কবর মাজার ল্যাংটা ফকির পীর দরবেশের কাছে এটা তো আল্লাহ তো বরকতলাকে এক মানা হলো না মাজারের কাছে যে বলতেছি বাবা আমাকে সন্তান দাও বাবা আমাকে চাকরি দাও বাবা আমাকে তুমি রোগ মুক্তি দান করো এই সমস্ত আকিদা পোষণ করলে আল্লাহ তুবরকতলার পরিচয় নষ্ট করা হয় আমরা আল্লাহর পরিচয় জেনেও কোনো লাভ হবে না অতএব আল্লাহ তবর ও কতলার যে পরিচয় আমরা জেনেছি এই পরিচয় ঠিক রাখব সর্বক্ষেত্রে সব সময় সব বিষয়ে আমরা আল্লাহকে এক মনে করব তাহলে আল্লাহর পরিচয় ঠিক থাকলো। ইলামি আলিদ আল্লাহ বলছেন তিনি কাউকেও জন্ম দেননি অথচ আমরা যদি এরকম ধারণা করি যেমনভাবে খ্রিস্টানেরা ঈশা আলি সাল্লা আসাল্লাম সম্পর্কে ধারণা পোষণ করে ঈশা আলি সোল্লা আসসালাম আল্লাহর পুত্র নাউজবিল্লা এমনিভাবে ইহুদিরা অজেরকে আল্লাহর পুত্র ধারণা করে অনেক মুসলমান আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে আল্লাহর জাতি নূর ধারণা করে থাকে এগুলো सब एक ही मानीदा विश्वास बरम चेय जघन्य जेहेतु ख्रीस्टाना ईसा आल्लासलम के आल्लर पुत्र बोले यज तारा कबरे रब्बी अल्लाह बोलते पर जख प्रश्न तुम्हार रब के तरा बोलते पर तरकार तरा आल्लार परिचय नष्ट कर फेले আল্লাহ যে তার পরিচয়ের ভিতরে বলেছেন তিনি কাউকে জন্ম দেননি অথচ তারা বিশ্বাস করে যে ঈশা আলী সালাতাম আল্লাহর পুত্র খ্রিস্টানেরা জবাব দিতে পারবে না এমনিভাবে ইহুদিরাও জবাব দিতে পারবে না তার কারণ তারা ওজেরকে আল্লাহর পুত্র হিসেবে ধারণা করে এই জন্য তারাও জবাব দিতে পারবে না এই একই ধারাবাহিকতায় মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান তারা বিশ্বাস করে থাকে जो मोहम्मद रसुल्लाह सल्लाह आलहीसल्लम आल्ला बरकतलार जति नूर थे तैयार आल्ला जति नूर थे तैयारी अब क्यों साधारण नूर थ्ला सल्लाह सल्लम के तैयार एरक विश्वास करा आल्ला तुबरकोतलार जति नूर थके तैरी कर विश्वासी तबश्यी और ख्रीटान समपर आकीदाय বিশ্বাসী হওয়ার কারণে তারাও কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে না মান রব্যকা তোমার রবকে অমা দিনওকা এবং তোমার দিন কি অমান নবীকা তোমার নবী কী অতএব আমাদের কি আল্লাহর পরিচয় জানতে হবে এবং পরিচয় জানার সাথে সাথে আল্লাহ তবরকতলাকে মর্যাদা দান করতে হবে ওলামিয়াকুল্লু কুফু আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই क्यों नहीं अथचि एरक विश्वास करीजे उमुक पीर उमुक दरवेश उमुक व्यक्ति आल्ला तबरकोतलार समकक्ष आकिदा पोषण करी हम जी थी को व्यक्ति के गौसुल आजम अर्थात बड़ो फरियाद कबूलकारी তখন সেক্ষেত্রে এই বিশ্বাস তো আমাদের ঠিক থাকলো না অলাম ইয়াকুল্ল হুকুফুয়া নাহাদ তার সমকক্ষ কেউ নেই অথচ আমরা এভাবে অনেক পীর দরবেশ অনেক ব্যক্তিকে আল্লাহ তোবরকতলার সমকক্ষ বানিয়ে থাকি যারা আল্লা তরকতলাকে বা আল্লাহ তরকতলার সমকক্ষ কাউকে বানাবে তাদের এই আকিদা ঠিক থাকবে না তহিদিয়ে আকিদা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুন তাহলে আল্লাহর পরিচয় জানার পর অবশ্যই আমাদেরকে আল্লাহর পরিচয় ঠিক রাখতে হবে যদি আমরা আল্লাহর পরিচয় ঠিক না রাখতে পারি এভাবে যদি ধ্বংস করে ফেলি তাহলে অবশ্যই আমরা কবরে জবাব দিতে পারব না রব্বি আল্লাহ বলে তার কারণ আমরা আল্লাহ বড় কতলার পরিচয় নষ্ট করে ফেললাম रपे विषय एट अत्यंत प्राथमिक विषय जेको मुस्लिम व्यक्ति के विषय आकिदा रखते है और सठीक आकिदा आल्ला बरकोतलार अवस्थान सम्पर् अवश्य आल्ला तो बरकोतलार परिचय संश्लिष्ट अत्यंत गुरुतवपूर्ण एक विषय सेल्ला तो बरकोतला कथाय এই প্রশ্নের যদি আমরা সঠিক জবাব না জানি তাহলেও আমরা কবরে আল্লাহ তবরকালা সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন আমরা জবাব দিতে পারব না প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ সম্পর্কে এই বিশ্বাস আল্লাহ কোথায় এর ব্যাখ্যা দলিল সহকারে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু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 डीर आंतरिक बार्ता पृथ्वी सब चेस्टी वृद्धि पाधर्म